আরেকটি এর পর্যায়ে যে আলোচনা হবে সেটা হচ্ছে যাদের নাম উল্লেখিত হয়েছে কোরআন এবং মধ্যে বিশেষ করে কোরআন মধ্যে যাদের যে রসুল এবং নবীদের নাম উল্লেখ তাদের কথা প্রথমত ভূমিকেশ্বরূপ যেটা আমাদেরকে বলতে হয় যে নবী এবং রসুল হ্যাঁ তাদের সংখ্যা অনেক তাদের মধ্যে আল্লাহ বলেন যে আমি অনেক রসুল পাঠিয়েছি আপনার আপনাকে বর্ণা দেয়নি এবং সামনে আমরা যাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন উ ইসলাম এবং মোহাম্মদ আলী আজম যাদেরকে বলা হয় তারা হচ্ছেন রসুলদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ রসুলের মধ্যে মনোনয়ন করেছেন কোথা কোরআ নি পঁয়ত্রিশ নম্বর মধ্যে রসুলকে আদেশ করে আল্লাহ যেরকম ধারণ করেছে এবং তারা পাঁচজন এই সাহিম এবং শেষ নবী মোহাম্মদ এরা হলেন উল্লাজম যাদের কথা বিশেষ করে কোরআনের দুটি আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন আল্লাহ বলছেন যে আমি যখন নবীদের থেকে তাদের থেকে আমি হ্যাঁ অঙ্গীকার নিয়েছিলাম এবং আপনার থেকেও এবং তাদের থেকে সাধারণ অঙ্গীকার না কঠিন অঙ্গীকার আল্লাহ সুরা তেরো নম্বর আয়তের মধ্যে বলেন যার জন্য ধর্মের যে অংশটুকু শরীর হিসেবে চয়ন করা হয়েছে হ্যাঁ সেটা রসিগিত আমি নোয়া আলিসামকে করেছি এবং সেটা আপনার কাছে এবং সেটা রসিগেদ করেছে আমি ইব্রাহিম আলী স্লাম কি ঈসা ইসলামকে কি সেটা ধর্মকে প্রতিষ্ঠা করবে কখনো সেটা নিয়ে হ্যাঁ পার্থক্য বা মতভেদ সৃষ্টি করতে যাবে না এবং আল্লাহ বলছেন কামরুল আলী যে মুসিদুলের কিন্তু খুবই ভারী যেটার দিকে হ্যাঁ আপনারা রাখছেন হ্যাঁ সেটা হচ্ছে তৌহিদের কথা এটা তাদের এবং তার দিকে সেই ব্যক্তিকে হেদায়ত দেন যে মুখি তাকে হেদায়ত দিয়ে থাকেন এখন কথা হচ্ছে যে এই পাঁচজনের মধ্যে আবার দুইজন হচ্ছেন শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে ভালো ধার্মিক কি হতে পারে যেই ব্যক্তি নিজকে সুপর্দ করেছে আল্লাহর দিকে খাঁটি অন্তঃকরণে এবং ইব্রাহিম আলী ইসলাম ধর্মকে নিশ্চিত গ্রহণ করে নিয়েছে এবং আল্লাহ বলেছেন আল্লাহ ইব্রাহিম ইসলামকে খালিদ হিসেবে চয়ন করেছেন এবং সুপারিশের যে মানুষরা আসবেন ইব্রাহিমের কাছে আপনি হচ্ছেন আল্লাহ নবী এবং জমিনের মানুষদের মধ্য থেকে আপনাকে আল্লাহ খালি হিসেবে চয়ন করেছেন ইস্পা আল্লাহিন আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন বুখারিম হাদিস আল্লাহ রসুল বলেন যে আমি যদি কাউকে খালির হিসেবে বানিয়ে নিতাম তাই খালিল বানাতাম কিন্তু না আমি বানাচ্ছি না তিনি হচ্ছেন আমার ভাই এবং আমার বন্ধু হম আমার সাথী সাথী হচ্ছেন আল্লাহর খালিল আরেকটা হাদিস আবু সাহিদ সেখানে আবু কপুলকে তা করতাম কিন্তু আবু কপুলের জন্য ইসলামের ভাতৃত্বই যথেষ্ট ইসলামের ভালোবাসাই যথেষ্ট স্থানীয় আমার নেতৃস্থানীয় সকল মানুষের নেতৃত্বে আমি থাকবো আবুদুল একটা হাদিস তিনি বলেন রসুল বলেন আল্লাহ কেনানাকে ইসমাই ইসলামের সন্তানদের পদ থেকে চয়ন করেছেন এবং কুরাইশ কে চয়ন করেছেন কেনানার থেকে এবং থেকে চয়ন করেছেন বনি হাসানকে এবং আমি সবপ্রথম মানুষদের মধ্যে এবং আমি সুপারিশ করবো এবং আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণযোগ্য হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা যাদের নাম কোরআন করেছি এবং বিশেষ করে মোহাম্মদের আদর্শে অনুপ্রেরিত হয় হ্যাঁ সেটাকে ভালোভাবে মেনে নেওয়ার এবং আমল করার তভিজ্ঞান করুন